দর্শকবৃন্দ আমরা ইমাম আবুজাফর তহবিহুল্লা আলী রচিত বয়ান আয়তকাদ আহসূমা আহ জামাতের আকেদার বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আলোচনা করেছিলাম যেখানে আমাদের ইমাম ইমান বিলিয় আখ আলোচনা করেছিলেন তিনি এই ইমান বিল ইউমুল আখের অর্থাৎ আখেরাতফুল ইমানের প্রথমেই আলোচনা করেছিলেন যে আমরা ইমান রাখি আখরাতফুর ইমানের যে আল্লাহ তালা তাখানে প্রশ্ন করবেন আজাবুল কাবর উপরে আলোচনা করবেন সেগুলো তিনি বলেছিলেন তিনি একটি কথা বলেছিলেন যে আখেরাতরফুর ইমানের শুরুতেই যে ওয়ানু মুনু মউত আল মুওয়াক আল বেক রহ রাহ আলমিন ওয়া বেআ বিল কাবল ইমান কান আল্লাহ আহলান আমরা ইমান রাখি মালাকুল মৌতের উপরে আমরা আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ মালাকুল তালাকুলমকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকটি প্রাণীর রু হরণ করার জন্য দায়িত্ব দিয়েছেন এই যে রু হরণ করার প্রক্রিয়া এই রু হরণ করার নামই হচ্ছে মৃত্যু এটা হচ্ছে মত মালাকুল মত মৃত্যু এই মৃত্যুর বিষয়টাই আখেরাতে সাদা পুরোহণ সম্পৃক্ত এই আমরা মৃত্যুর বিষয়টি আলোচনা করতে চাচ্ছি মৃত্যু আসলে কি মাতা তা অর্থাৎ সা কেনা কোন কিছু নিস্তব্ধ হয়ে যাওয়ার অর্থ সেটা মৃত্যুবরণ করা বলা হয়ে থাকে যেমন কোনো গাছও যখন আর তার মধ্যে কোনো কিছু প্রাণের কোনো সঞ্চার না বোঝা যাচ্ছে সেটাকে তখন বলল মারা গেছে তেমনিভাবে মা মানুষও মারা যায় তার মধ্যে কোনো রকমের আর সামান্যতম স্পন্দন থাকে না তখন বলা হয় যে মারা গেছে এটা হচ্ছে মাতা তা শব্দের মূল অর্থ বা মৃত্যুর মূল অর্থ হচ্ছে স্তব্ধ হয়ে যাওয়া আর পারিপার্শ্বিক করতে বলা হয় যে মানুষের মৃত্যু হচ্ছে তার শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া শরীর থেকে আত্মা আলাদা হয়ে যাওয়া না হচ্ছে মৃত্যু মারা যাওয়া এই যে মারা যাওয়া এটা এমন এক প্রক্রিয়া যেটা প্রত্যেকটি মানুষেই দুবার কমপক্ষে দুবার প্রত্যেকটি মানুষের জীবনে আসে দুইবার কিভাবে কীভাবে আল্লাহতালা ধরনের মৃত্যু মানুষের জন্য লিখে রেখেছেন একটি হচ্ছে ঘুম ঘুম একটি মৃত্যু দ্বিতীয় হচ্ছে বড় মৃত্যু যার মৃত্যুর ফলে আবার তার আর কোনো চেতন পায় না সেটা হচ্ছে বড় ধরনের মৃত্যু তো ঘুম একটি মৃত্যু নিজে বলে দিয়েছেন হচ্ছেন মৃত্যু দিয়ে দেন ওয়া আলমা জার নাহার আর তিনি জানেন দুনিয়ার দিনের বেলায় তোমরা যা করো যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করো সেটা তিনি জানেন তুমা কুম্ফি হে তারপর তিনি তোমাদেরকে পুনরুত্থান ঘটাবেন অর্থাৎ এই মৃত্যুর পরে এটা দুনিয়ার যে সাধারণ মৃত্যু আছে ঘুমের মতো মৃত্যু সেটার পরেও দুনিয়াতে আবার তিনি জীবিত করে দেন দিনের বেলা অর্থাৎ যখন ঘুমের পরে জাগ্রত জীবিত করে দেন কিন্তু আরেকবার তিনি সর্বশেষ মৃত্যুর পরে তিনি তোমাদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন এটা আল্লাহ তালার বাণী সুরা আনা আমের ষাট নম্বর রায়তা আল্লাহ তালা যা বলেছেন মানুষদের রু হরণ করে থাকেন একবার মৃত্যুর সময় আরেকবার হরণ করে থাকেন দেয়া হয় আল্লাহা ফাইমা আল্লাহ তালা মৃত্যু দেন তাদের মৃত্যুর সময় পরিপূর্ণ দিয়ে দেন তাদেরকে রূপ করে নেন। নেন্লতি আর সেগুলিকে মৃত্যু দেন যেগুলি মারা যায় না মৃত্যু লেখা হয়ে গেছে তার রুটা আল্লাহ রেখে দেন অর্থাৎ ঘুমের মধ্যে মারা যায় তাকে আর দুনিয়াতে নতুন করে আসতে দেন না ওইরসুল ওখরা ইলা আজ মুসাম্মা আর যার ঘুমের পরে তার মৃত্যু লেখা হয়নি যে তখন তাকে ঘুমের পরে আবার দুনিয়াতে আসার সুযোগ দেয়া হয় অর্থাৎ সে নতুন করে ঘুমের পরে জীবনে প্রাণ চাঞ্চল্য ফিরে পায় এটাই হচ্ছে মানুষের ছোট মৃত্যু এবং বড় মৃত্যু প্রত্যেকটি মানুষই ঘুম মানুষ দুনিয়াতে ঘুমের ছোট এই মৃত্যু বরণ করে আবার ঘুমের পরে জীবন পায় আবার কেউ কেউ ঘুমের মধ্যে তার জীবন শেষ হয়ে যায় আবার কেউ কেউ সর্বশেষ মৃত্যু যেটা সেটার সেটার পরে আর কেউ আর ফিরে আসে না এই যে এই ঘুমটা যেহেতু মৃত্যুর মতো এবং ঘুমটা যেহেতু মানুষের অবসাদ থেকে হয় এবং মানুষের কষ্ট থেকে হয় জান্নাতে সেটা থাকবে না সেই জন্য জাননাতে কোনো ঘুম থাকবে না জাননাতে কোনো ঘুম থাকবে না কারণ ঘুম হচ্ছে আখুল মৌত মৃত্যুর ভাই সেই জন্য সেটা সেখানে কষ্টকর কিছু থাকবে না কষ্টকর না থাকার কারণে তার অবসাদগ্রস্তার মধ্যে আসবে না এই জন্য দুনিয়াতে একটি তাদের সর্বশেষ মৃত্যু যেটা হবে তারপরে তারা আখের হাতে পথে চলে যায় এই এর আগে আল্লাহ তালা প্রতিদিনই মানুষকে একটি সাধারণ মৃত্যু দিয়ে যে মৃত্যুর পরে আবার জীবন দেন সাধারণ মৃত্যু দিয়ে থাকেন যখন মানুষ ঘুমায় সেটা তাকে এক ধরনের মৃত্যু দিয়ে তাকে স্মরণ করিয়ে দেন যে তোমার এরকম মৃত্যু একদিন আসবে যেই মৃত্যুর পরে তুমি আর কোনোদিন জাগ্রত হতে পারবে না তুমি আর কোনোদিন জাগ্রত হতে পারবে না এই মানুষ মনে রাখা উচিত মানুষের সময় যে মৃত্যু তার অবধারিত মৃত্যু আসবেই এই মৃত্যু থেকে মানুষের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে মৃত্যু অবধারিত মৃত্যু আসবেই মৃত্যুতে আসবে আল্লাহ তালা কোরআনে করিমে এবং রসুল্লাহম তার হাদিসে সেটা উল্লেখ করেছেন আমরা কোরআনে করিম থেকে এবং রসুল্লাহম হাদিস থেকে সেই দলিলগুলি উল্লেখ করতে পারি কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন কুল্লুসঈন হাখুন ইল্লাউল হক প্রত্যেকটি জিনিসেই কুল্লুসাইন হা লেখুন ইল্লা ওয়াজা প্রত্যেকটি জিনিসেই ধ্বংসপ্রাপ্ত হবে মারা যাবে শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে ইল্লাওয়াজা সেটা ব্যতীত যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পন্ন হয়েছে সেটা শেষ হয়ে যাবে না সেটা বাকি থাকবে আর এটাও হতে পারে ইল্লাওয়াজ ঝা একমাত্র আল্লাহ তালার সত্তা এবং তার জাত তার চেহারা সব অবশিষ্ট থাকবে কিন্তু আল্লাহ তালা ব্যতীত আর সবই ধ্বংস হয়ে যাবে কোরআনকারিম আলা বলেছেন আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন কুল্লু মানা আলী হ্যাফেন জালাল কোরাম দুনিয়ার বুকে যা কিছু আছে সবই নিচ্ছিন্ন হয়ে যাবে সবই ধ্বংসশীল হয়ে ধ্বংস হয়ে যাবে ধ্বংসশীল সবই আর বাকি থাকবে একমাত্র আপনার রবের চেহারা তার জাত তার সত্তা রাম যে চেহারা এবং যে সত্তা অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ সেটাই শুধু অবশিষ্ট থাকবে কোরআনকারিমা আল্লা তো বলেছেন কুল উনসিন দয়া একাতুল মৌত প্রত্যেকটি নফসিকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়াই মা তু না উজুরা কুমিয়ামা আর তোমাদেরকে পরিপূর্ণ করে দেয়া হচ্ছে তোমাদেরকে তো পরিপূর্ণ করে দেয়া হবে উজুরা কুমিয়ামা কেয়ামতের দিন তোমাদের প্রতিদান ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সে কেয়ামতের দিন দেয়া হবে অর্থাৎ মৃত্যুর একটা হ্যাকমত সেখানে উল্লেখ করা হয়েছে একটি হ্যাকমত এআ যে তোমাদেরকে উজুর দেওয়া হবে মৃত্যু দেওয়া হবে যাতে করে তোমাদের কি কি কাজ করেছ সেটার প্রতিফল প্রতিদান তোমাদেরকে দেয়া যায় এর থেকে দূরে রাখা হয়েছে এবং সেই তো সফল কাম আর ধোকার সামগ্রী ছাড়ার কিছুই নয় মানুষ এখানে ধোকাগ্রস্ত হয় দুনিয়ার জীবনকে শেষ কিছু মনে করে এখানে অনেক কিছু করতে চেষ্টা করে কিন্তু তাকে সেটা রেখে চলে যেতে হয় সুতরাং মৃত্যু হচ্ছে এমন এক জিনিস যে জিনিস অবশ্যই ঘটবে এটাকে কোনো মানুষ এর থেকেই নিষ্কৃতি না এই মৃত্যুর আসে বলেই মানুষের জুলুম নির্যাতন কম আছে মানুষ চিন্তা করে যে আমাকে চলে যেতে হবে মৃত্যু আসে বলেই মানুষ অন্য চিন্তা করে দিন দিনের চিন্তা করে আকারাত্মক চিন্তার মধ্যে আসে সে চিন্তা করে যে আমার নিশ্চয় আমার কোন না কোন কেউ না কেউ আমার উপর আমার উপর প্রভাব বিস্তার করে আছে কেউ না কেউ আমার উপর তার কর্তৃত্ব খাটাচ্ছে এটা সে চিন্তা করে আর যে মৃত্যু না থাকতো মানুষ ব্যাপার হয়ে যেত মানুর ব্যাপার হয়ে যেত এই মৃত্যু অবধারিত আল্লাহর নবী রাসুলগণ পর্যন্ত মৃত্যু থেকে মুক্তি পাননি যদি মৃত্যু থেকে মুক্তি পেতেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আল্লাহ সবচেয়ে প্রিয় পাত্র তিনি মৃত্যু থেকে মুক্তি পেতেন কিন্তু তিনিও মুক্তি পাননি এই আল্লাহ তাল্লা তার নবীকে বলছেন ইন্ইয়ে তুন ও ইন্না হুম মাইয়ে নিশ্চয় আপনি মরণশীলা তারাও মরবে অর্থাৎ মারা গেছেন তিনি মারা যাবেন আগে বলে দিয়েছেন যারা এমন এক জিনিস মৃত্যু যে মৃত্যু কে অস্বীকার করতে পারে না ইউনিভার্সাল ট্রুথ যে মৃত্যু হবে মৃত্যু আসবেই জীব মাত্রেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু মাউত আল্লাহ আল্লাহ তবীকে জানাচ্ছেন তারা সুলকে যে এই মৃত্যু এমন জিনিস যে আল্লাহ তার সৃষ্টিক কোনোদিন এই মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারবে না কেউ বলতে পারবে না যে আমি মৃত্যু অতিক্রম করি জয় বা মৃত্যু এই সমস্ত মানুষের মুখের কথা কিন্তু মৃত্যুকে জয় করতে পারে মৃত্যু আসবেই কোনো মানুষ বাকি নেই যে মারা যায়নি এমন কথা বলতে পারে না যারা বলে যে খিজির বাকি আছে বা এলিয়াস বাকি আছে মারা যাবে না এরা মিথ্যা কথা বলছে এরাও মারা যাবে কারণ আল্লাহ তালা বলেছেন কোরআনে করিমে ওমা আমি তো এর আগে কোনোদিন কোনো মানুষের জন্য চিরস্থায়ী হওয়া লিখে দেয়নি দুনিয়ার বুকে অর্থাৎ তারা স্থায়ী থাকবে থাকবে দুনিয়ার বুকে এমন কথা আমরা কখনো লিখে দেইনি নির্ধারণ করে দেয়নি আপনি যদি মারা যান তারা কি স্থায়ী হবে কখনো না তারাও তো মারা যাবে শুধু তাদের উচিত মৃত্যু যেহেতু আসবেই মৃত্যু যেহেতু আসবে এই মৃত্যু যেহেতু হক এটা অবশ্যই আসবে সেই জন্য এই গ্রহণ করা। মানুষ এবং জিন উভয় মৃত্যু আসবে ইবন আব্বাস বর্ণিত আমি আরো জু বেড়াতিকে আমি আপনার আপনার ইজ্জতের সব আশ্রয় নিচ্ছি আল্লাহ ই যিনি হচ্ছেন এমন তা আল্লাহ তালা ব্যাপারে তিনি আল্লাহর গুনাগুন করছেন যে তিনি ব্যতিত কোনো ইলাহ নেই যিনি কখনো মারা যাবেন না যেমন আল্লাহ তিনি চিরঞ্জীব আল্লাহ তালা বলেছেন তিনি ব্যতীত প্রত্যেকটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং মানুষ জিন সবাই মারা যাবে এই মৃত্যু মানুষের জন্য কি উপকারিতা নিয়ে আসে কেন মৃত্যু আসে সেটা আমাদের জানা উচিত এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত আখেরাতের জীবনে শুরুই হয় মৃত্যুর মাধ্যমে আখেরাতের জীবনে শুরুই হয় মৃত্যুর মাধ্যমে আমরা আখেরাতের জীবনে কিছু আলোচনা করেছিলাম কিন্তু আমরা মৃত্যুর বিষয়টি আজকে আলোচনা করতে যাচ্ছি আসলে দেখুন মৃত্যু নির্ধারিত আছে কিন্তু কেউ জানে না মৃত্যু কার মৃত্যু কখন হবে অনেক সময় মানুষ মনে করে যে এই লোকটি বোধ এখন মারা যাবে কিন্তু দেখা যায় যে অনেক বছরের এরপর থাকে আবার মনে করে মানুষ নিজে মনে করে না যে সে কালকে মারা যাবে কিন্তু তার চিন্তার বাইরে চেতনার বাইরে তার ইচ্ছার বাইরে তার মৃত্যু এসে পড়ে আল্লাহ বিষয়টি বিভিন্ন করেছেন আল্লাহ তালা বলছেন ওমা কানসিনা কোন নফসের জন্য কোন আত্মার জন্য এটা উচিত নয় সম্ভব নয় সে মারা যাবে আল্লাহর অনুমতিবেদিত অর্থাৎ আল্লাহ তালা যখন তাকে মৃত্যুর কথা ঘোষণা করবেন তার মৃত্যুর নির্দেশনা জারি করবেন তখনই শুধুমাত্র সে মারা যাবে এর আগে সে মারা যাবে না কিতা বা যারা তার জন্য সুনির্দিষ্টভাবে সেটা লিখে দেওয়া হয়েছে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একজন মানুষ যখন মায়ের পেটে থাকে তখন চারটি জিনিস লেখা হয় তোর একটি হচ্ছে তার জীবন কতদিন হবে সেটা লেখা হয়ে যাওয়ার দরবারে আমরা এটা আরও আগে বলেছিলাম যে আল্লাহ তালা যখন তাকদি লিখেছেন তখন কিন্তু চিরস্থায়ী তাকের মধ্যে লিখে দিয়েছেন কে কখন মারা যাবে সেটা সুনির্ধারিত সুতরাং আল্লাহ তাল নির্ধারিত কিন্তু মানুষ জানে না কখন মারা যাবে যদি মানুষ জানত তাহলে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যেত যদি আপনি যদি জানেন যে আপনি দুই মিনিট পরে মারা যাবেন আপনি হাফ ইতিস করতে করতে শেষ হয়ে যাবেন কিন্তু আল্লাহ তাল দুনিয়ার জীবনটাকে চালু রাখার চালু চালু রাখার জন্য দুনিয়ার জীবনে মানুষের যেন মানুষের জীবনটা যেন কষ্টদায়ক না হয়ে পড়ে এই জন্য আল্লাহ তালা মৃত্যুর সময়টাকে গোপন রেখে দিয়েছেন তিনি সেটা কাউকে জানিয়ে দেন তবে এটা নির্ধারিত কোরআনে করিমা আল্লাহ তালা এই জন্য বলেছেনমন প্রত্যেকটি জাতির জন্য একটা সময় রয়েছে প্রত্যেক মানুষের জন্য সময় রয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য সময় রয়েছে ফাইদা জা আজলহুম তাদের যখন সে সময়টি এসে যাবে লাশাক হরুণা সায়াতাম ওয়ালা ইস্তাক এক খনিকের জন্য খনিক তারা পিছাতে পারবে না ওলা ইস্তাক দোমন এবং খনিককেও তারা আগাতে পারবে না অর্থাৎ আগানো পিছানোর সময় শেষ যখন আল্লাহ তাল নির্দেশ আসবে তখনই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে চলে যেতে হবে এই জন্য এটা নির্ধারিত জিনিস কিন্তু আমরা জানি না আল্লাহ তালা সবই জানেন তিনি জানেন শুধুমাত্র এবং তিনি নির্দেশ দেন তার মালাকুর মতকে যে অমুকে রুহরণ করা হোক তখন মালাকুর মত তার রু হরণ করে কোরআনকারী আল্লাহ যেত যে জেহাদে গেলে তাদের মৃত্যু হচ্ছে জেহাদে না গেলে তারা জিমে থাকতো। যারা মনে করে যে আল্লাহর দিনের জন্য বের হলে মারা যাবে যদি না বের হয় তাহলে বেঁচে যাবে যারা মনে করে যে আল্লা দিন পালন করতে গিয়ে মারা যাওয়াতে তার কষ্ট হচ্ছে অথবা তারা জেহাদে না গেলে তারা শহীদ হতো না অথবা এই জাতীয় যারা ধারণা করছে এটাকে আল্লাহ তালা রে বলছেন যেই মৃত্যু থেকে পালিয়ে তোমার হাজার বছর বাঁচতে চাচ্ছ সেই মৃত্যু থেকে পালাতে পারবে না বরং যতই তুমি পালাওনা করো মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে মৃত্যু তোমার পিছু নিয়েছে মৃত্যু তোমার পিছু চলতেই থাকবে আল্লাহ তালা সেটা বলেছেন কোরআন করিম আল্লাহ বলেছেন অন্য আয় বই না আমরা তোমাদের মধ্যে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি ওমা নাহ তোমরা এর অগ্রগামী করতে পারবে না অর্থাৎ এটাকে আগানো পিছানো এর আগে নিয়ে কোনো কিছু করে ফেলতে আল্লাহ তাল নির্দেশনাকে পিছিয়ে ফেলতে পিছিয়ে দিতে কোনোটাই তোমরা করতে সক্ষম হবে না পর মৃত্যু আসবেই এবং সেটা সমুদ্ধের সময় আসবে রসুল্লাহ সাল্লাম তিনি উম্মাইবা রাজি আহাকে দেখলেন যে তিনি দোয়া করছেন তিনি দোয়া করছেন আল্লাহ আমাকে উপকৃত করুন আমার স্বামী রসুল্লাহ সাল্লামকে দিয়ে এবং আমার পিতা আবু সুফিয়ানকে দিয়ে আমার ভাই ময়াবিয়া কে দিয়ে রসুল্লাহ সাল্লাম তখন সেটা শুনে বললেন যে উম্মা হাবিবা তুমি এমন এক দোয়া করেছ যে দোয়াগুলি নির্ধারিত নির্ধারিত দোয়াগুলির জিনিস নির্ধারিত অর্থাৎ আল্লাহ তালা আগেই নির্ধারণ করে রেখেছেন যে কাকে কি দিবেন কখন কি দিবেন কার মৃত্যু কখন হবে এটা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন তুমি নির্ধারিত জিনিসের জন্য দোয়া করছ তোমার দোয়া করা উচিত আখেরাতের জিনিসের জন্য সেটা যেন দোয়া করা উচিত তাহলে এগুলি নির্ধারিত রসল্লাহ আসলাম সেটা আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন তখন তিনি বললেন যে এগুলি নির্ধারিত এগুলি তুমি এগুলির জন্য তুমি দোয়া করছ অথচ তোমার দোয়া করতে আখেরাত মুখী জিনিসের জন্য দোয়া করা উচিত তুমি দোয়া করো বরং আল্লাহ আল্লাহ ওই দেখাল্লাহ মিনান না আল্লাহ যেন তোমাকে আজ জাহান আজাব থেকে মুক্তি দান করে এবং কবর আজাব থেকে মুক্তি দান করে এই দোয়া যদি তুমি করতে সেটা বেশি উত্তম হতো কারণ যে জিনিস নির্ধারিত সেগুলো যেন তোমার দোয়া করার প্রয়োজন নাই আখেরাতের বিষয়ে দোয়া করার তিনি উৎসাহ দিয়েছেন অনেক মানুষ আমরা দোয়া করি দুনিয়ার জীবনের জন্য অনেক কিছু চাই এটা চাই ওইটা চাই আখেরাতের যে বিরাট জীবন যে জীবনের কোনো শেষ নেই অন্তহীন জীবন সেই জীবনের জন্য কিন্তু আমরা দোয়া করি না এই জন্য রস উল্লাহ আসম সেইদিকে ইঙ্গিত দিয়েছেন যে দুনিয়ার মানুষের জীবন এবং মৃত্যু নির্ধারিত কখন আসবে আর কখন যাবে আল্লাহর কাছে সেটা নির্ধারিত আখেরাতের গুলো অনির্ধারিত সেই জন্য সেটার প্রতি আমাদের ধাবমান হওয়া উচিত আখেরাতের জীবন যে মৃত্যুর পরের জীবন সেটা বড় জীবন সেই জীবনের প্রতি আমাদের আমাদের সেই জীবনের জন্য আমল করা উচিত আমাদের এই জীবনের এই সময়টুকু এই সময়টুকু শেষ হয়ে গেলে দুনিয়ার জীবনের আখেরাতের জীবন আসবে কিন্তু এই আখেরাতের জীবন আসার সময়টা আমরা কেউ জানি না কোরআন কারিম এই জন্য আল্লাহ তারা বলেছেন যে এই জীবনের মৃত্যুর সময়টা কেউ জানেন আল্লাহ সেটা বলে দিয়েছেন যে ইনসা আল্লাহ আল্লাহ তার কাছে রেখেছেন আখেরাতের সময় কখন হবে আখেরাত আখেরাত কেয়ামত কখন কায়ামিট আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন সেটার জ্ঞান ও ইউনাস্জুল গাইসা আরও রেখে দিয়েছেন বৃষ্টি কখন হবে ও ইয়লা মাহফিল আর হাম এবং তিনি জানেন যে মায়ের উদরে কি আছে মায়ের রাহামির ভিতরে মায়ের গর্ভাশয় কি সন্তান হবে সেটা তিনি জানেন ওমা জানে না আগামী দিন সে কি অর্জন করবে কি কামাই করবে না কোন জমিনে সে মারা যাবে ইনল আলিম খাবির নিচে আল্লাহ তলিম সর্বজ্ঞ সবকিছুর খবর রাখেন তিনি শুধু সবকিছু জানেন অন্য এত আল্লাহ বলেছেন তার কাছে রয়েছে মানুষ গাইবের ভান্ডার তিনি তো সেটা কেউ জানেন না অর্থাৎ মৃত্যুর স্থান মৃত্যুর সময় কখন মারা যাবে এগুলি গাইবী বিষয় এ বিষয়ে কেউ অগ্রিম কোনো ভবিষ্যৎবাণী করলে সে মিথ্যাচার করছে একমাত্র যদি নবী রাসুলগনের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ওঠাই এসে কারো ব্যাপারে জানিয়ে দেওয়া হয় সেটা আলাদা কথা রসুল্লাহ আসলাম সেটা তখন জানিয়ে দিয়েছেন অনেকের ব্যাপারে এবং সেটা হয়েছিল যেমন বদরযুদ্ধে তিনি বলেছেন যে এখানে আবু জাহাল মারা যাবে এখানে অতবা মারা যাবে এখানে সাইবা মারা যাবে ঠিক সেখানে সেটা খুব সংঘটিত হয়েছিল এর বাইরে মৃত্যুর সময় সুনির্দিষ্ট এটা কেউ জানে না আল্লাহ শুধুমাত্র জানে না আর কেউ জানে না রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম এই জন্য বলেছেন যে আল্লাহ তালা যখন কোনো মানুষকে কোথাও কোথাও কোনো মানুষকে তিনি কারো জীবন শেষ করতে চান সেই জায়গা কোনো জায়গাতে সেখান তার একটা প্রয়োজন উদ্রেক করে দেয় এবং সে সেখানে যায় সেখানে তার মৃত্যু হয়ে যায় কিন্তু মানুষ জানে না তার মৃত্যু কোথায় হবে এই জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত মৃত্যুর জন্য আখেরাত মুখে কাজ করা উচিত এবং চিন্তা করা উচিত যে মৃত্যু আখেরাতের প্রথম ধাপ আখেরাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোন উপায় নেই এই মৃত্যুর ধাপে যখন আমরা এই মৃত্যু যখন আমাদের এসে যাবে আমরা আখেরাত মুখী পথে পরিচালিত হচ্ছি এর জন্য আগে থেকে প্রস্তুত থাকা দরকার আল্লাহ আমাদেরকে পরবর্তী জীবনে পরবর্তী পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন ও আখর দান আলহামদুলিল্লাহ রবীন্দিন ওসালাম আলাইকুম ওরমতুল্লাহি